الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد أن محمد رسول الله هد محمد رسول الله هيا على الصلاة هيا على الصلاة هيا على الفلاح هيا على الفلاح الله الله أكبر لا إله إلا الله الحمد لله. الحمد لله وكفاء. والسلام على عباده الذين استفاء. ثم بعد. فقد قال الله تعالى في الكلام المجيد والقرفان الحمين أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. অশেষ মেহরবানিতে আমরা সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্য নিয়ে মুসল্লায় একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি রব্বুল আলমিন আমাদেরকে সুযোগ দিয়েছেন রব্বুল আলমিনের সুক্তি আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ মানব জাতিকে এই দুনিয়ায় তার কলিফা হিসেবে পাঠিয়েছেন আর মানুষ তার সেলাপথের দায়িত্ব সুষ্ঠু ভাবে পালন করার জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে মানব জাতির মধ্য থেকেই নবী রাসুল আলাই হিমুসালামগণকে পাঠিয়েছেন সেই নবী রাসুল সালামদের মাধ্যমে আল্লাহ মানব জাতির জন্য হেদায়াত পাঠিয়েছেন দিনে হক পাঠিয়েছেন আর সেই দিনে হক আল্লাহ যেভাবে পাঠিয়েছেন মানুষ যেন সেইভাবেই মেনে চলে তার পরিপূর্ণভাবে অনুসরণ করে সেই নির্দেশ আল্লাহ পাকসুবাহান আহ তাইলাই প্রদান করেছেন আর আল্লাহর পক্ষ থেকে যে নবী রাসুল মানুষের দায়াতের জন্য এসেছেন তারা যেইভাবে মানুষকে আল্লাহর হুকুম পালনের পদ্ধতি শিক্ষা দেন মানুষ যেন শুধুমাত্র তাদেরই অনুসরণ করেই সে আল্লাহর হুকুমগুলো পালন করে আল্লাহ মানুষের জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করার জন্য যেই দিন পাঠিয়েছেন মানার জন্য যেই দিন পাঠিয়েছেন সেই দিনের নাম হল ইসলাম আল্লাহ পাখুবাহানহ তালা নিজের পক্ষ থেকে ইসলামকে যেই যেইভাবে পেশ করেছেন এর মধ্যে কোনো প্রকারের পরিবর্তন পরিবর্ধন ছাড়াই হুহু সেইভাবেই গ্রহণ করা এবং মেনে চলা মানুষের জন্য অপরিহার্য করে দিয়েছেন আল্লাহ আদেশ করে দিয়েছেন হে ইমাম বারগন তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুদের এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের যারা আল্লাহর আনুগত্য করবে রাসুলের আনুগত্য করবে এবং তাদের নিজেদের মধ্যে যারা অলিল আমর হবেন তাদের অনুসরণ করবে তাদের জন্যই প্রকৃতপক্ষে ইহকালীন কল্যাণ এবং নাজাব আল্লাহ পাকসুবাহান্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ আল্লাহান মানুষ সৃষ্টি করেছেন মানুষের সকল প্রয়োজন আদিগুলো তিনি সরবরাহ করছেন তাদের সকল প্রয়োজনগুলো নিজেই পূরণ করছেন আর মানুষ আল্লাহর নির্ধারিত সময়ই আল্লাহর কাছেই ফিরে যাবে মাঝখানে যেই সময়টা তাদের অতিবাহিত করতে হচ্ছে সেই সময়টা কিভাবে চলবে সেই ব্যাপারে হুকুম হাকাম বিধি বিধান আল্লাহ পাকসুবাহানাহু তাহা দিয়েছেন এটা মানুষের জন্য তিনি অবশিষ্ট রেখে দেননি যে মানুষ নিজেরা নিজেদের পথ তৈরি করে নেবে জীবন পরিচালনার জন্য নিজেরা কোনো পদ্ধতি আবিষ্কার করে নেবে এই সুযোগ আল্লাহ পাকসুবাহানাহ তালা রাখেননি এর প্রয়োজনতা রাখেননি এই দুনিয়ায় মানুষের যা কিছু প্রয়োজন তাদের জীবন যাপনের জন্য যেই পদ্ধতির প্রয়োজন যে নিয়ম কানুনের প্রয়োজন যে আইন এবং বিধানের প্রয়োজন আল্লাহ তা জানেন আর জেনে বুঝেই তিনি মানুষের জন্য সেই জীবন বিধানকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন এখানে অন্য কেহ এসে তাদের জীবন পরিচালনার জন্য কোনো পদ্ধতি দেবে এই সুযোগ আল্লাহ রাখেননি যদি কেউ আল্লাহ পাক সুবহান প্রদত্ত সেই জীবন জীবনবিধানের পরিবর্তে অন্য করা কোনো বিধানের অনুসরণ করে অথবা নিজেরাত কোনো আইন বিধান তৈরি করে তাহলে তারা হল সুস্পষ্টভাবে শয়তানের অনুসারী আল্লাহর প্রতিপক্ষ শক্তি আল্লাহর দেওয়া জীবন বিধানকে তার পছন্দ হয়নি বলেই তারই মতো আরেকটা মানুষের তৈরি করা অথবা নিজের পক্ষ থেকে তৈরি করা বিধানের অনুসরণ করছে পক্ষান্তরে সে আল্লাহর পদ্ধতিটাকে অপছন্দ করার কারণে সে কাফের হয়ে যাচ্ছে আল্লাহ পাক সুবাহা তার পক্ষ থেকে যে নবী পাঠিয়েছেন রাসুল পাঠিয়েছেন সেই রাসুল কখনো নিজের পক্ষ থেকে বানিয়ে কথা বলেন না আল্লাহ ওনার মাধ্যমে মানবজাতির জাতির হেদায়াতের বার্তা পাঠিয়েছেন সেই হেদায়াতটাকে আল্লাহ যেইভাবে পেশ করেছেন নবী বা রাসুল হুবহু সেইভাবেই মানব জাতির সামনে পেশ করে থাকেন মানুষ এই জন্যই সেই নবীর আনুগত্য করা অত্যই হল আল্লাহর আনুগত্য করা রাসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন ফকদ আসানী যে আমার আনুগুত্য করল সে মূলত আল্লাহরই আনুগত্য করল আর যে আমার নাফর মানি করলো অবাধ্য হল সে মূলত আল্লাহরই নাফর মানি করলো আল্লাহরই অবাধ্য হল আর যে আমার আমিরের আনুগত্য করল, সে মূলত আমারই আনুগত্য করল আর যে আমিরের অবাধ্য হল সে মূলত আমারই অবাধ্য হয়ে গেল রাসুল্লাহ সাল্ল আলাই আরো বলেছেন তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং মেনে চলো আনুগত্য করো যদিও তোমাদের ওপর কোন হাফসি কিতদাসকে নিযুক্ত করা হয় যেই হাফসি কিতদাসের মাতাটা কিসমিসের মতো ছুট রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের পক্ষ থেকে সাহাবায়ে কানাম রাজু আল্লাহ তাল আনহুম সেই মেনে চলার আনুগত্য করার জন্যে তারা বায়আত নিয়েছিলেন হযরতে উবাদা ইবনে সামিত রাদি আল্লাহু তাআলা আনহু বলেন বায়া'আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ صل বলছেন যে আমরা রসুল্লামের কাছে বায়াত নিয়েছিলাম এবং মানার জন্য আমাদের কঠিন অবস্থায় আমাদের সহজ অবস্থায় আমাদের পছন্দের বেলায় অপছন্দের বেলায়। এমন কি আমাদের উপর যদি অন্য কাউকে অগ্রাধিকার দেওয়া হয় তো তথাপিও এই বিষয়েও বায়াত নিয়েছিলাম যে আমরা উলিল আমরের সাথে কখনো বিবাদে লিপ্ত হব না যতক্ষণ না তার মধ্যে প্রকাশ্য কুফুরি দেখতে পাব যেই কুফুরির ব্যাপারে আল্লাহর কিতাবে প্রকাশ্য দলিল রয়েছে আমরা এই বিষয়েরও বায়াত নিয়েছিলাম আমরা যে কানেই তাকি না কেন আমরা हक कथा अथवा हकर पर प्रतिषित आल्लर बेपारे नंदुक ना साहबाएक राम रज्लाह तालहुम आनुगत्यर वाय आनुगत्य आल्ला आनुगत्यर रसुलर आनुगत्य अर्थ हल आल्लर आनुगत्य कारण रसुल्लाम मानुष के आल्ला आनुगत्य रसुलर आनुगत्य शर्तन भावे अंध भाव करते शर्त लागानो जा আল্লাহ পাক সুবাহানুতালার পক্ষ থেকে কুরআন মজিদে তিনি যে হুকুমগুলো দিয়েছেন পালন করার জন্য যে আদেশগুলো দিয়েছেন আর যে সকল কাজগুলো থেকে নিজেকে মুক্ত রাখার জন্য সেই নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন আল্লাহ যেইভাবে আদেশ করেছেন আল্লাহর আদেশগুলো সেইভাবেই মানতে হবে আর আল্লাহ যেইভাবে নিষেধ করে দিয়েছেন শুধু আল্লাহ এটাকে নিষেধ করেছেন এই জন্যই এটাকে বর্জন করতে হবে নিজের পক্ষ থেকে এখানে কোনো কল্যাণের কোনো ব্যাখ্যা করার অধিকার কারণাই আল্লাহর নিষিদ্ধ কাজ করার পক্ষে কোনো দলিল তালাশ যদি কেউ করে তাহলে সে আল্লাহর সে আনুগত্যের সীমা থেকে নিজেকে মুক্ত করে নেবে কেউ যদি কোনো দলিল তালাশ করে আমি এই জন্য আল্লাহর হুকুম মানতে পারছি না অজুহাত পেশ করে বাহানা পেশ করে তার এই অধিকার নাই যদি সে ইমানদার হয় কোন ধরনের যুক্তি তর্ক ছাড়াই আল্লাহ পাকসানাহ নিষেধ করে দিয়েছেন শুধু এই জন্যই এটাকে বর্জন করতে হবে অনুরূপভাবে রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম যেইভাবে আল্লাহর হুকুম পালনের পদ্ধতি শিক্ষা দিয়েছেন সেটাই হল একমাত্র পদ্ধতি একমাত্র তরিকা এই তরিকা নিজেদের পক্ষ থেকে কিছু বাড়ানো কমানোর অধিকার কারণ আই যদি কেউ রাসুল উল্লাহ সাল্লামের প্রদর্শিত সেই তরিকার মধ্যে কোন রদবদল করে পরিবর্তন পরিবর্তন করে मूलत से रसुल्लाहुअल्लम अभिजुक उपन रसल सम्पर्क खराब भारणा पोषण सल अल्लम ठीक करउदुब्लाजालिक से सठीक करा प्रयोजन छोल रसल सम्पर्भारणा पोषण कर कारण से काफे যদিও সে সুন্দরভাবে অবাদতি করে যেমন মনে করেন আমাদের দেশে এখন কিছু জায়গায় বিভিন্ন মসজিদে আজানের আগে পড়ে অনেকগুলো বাক্য শুনতে পাওয়া যায় আজানের আগেও কিছু পড়ে আজানের পরেও কিছু পড়ে। তারা প্রশ্ন করলে বলে এটা তো খারাপ কিছু নয় भलो कथा कथागुल मानस केसुल्लाह सल्लम उसे करा दरकार रसुल एट करेंसुलरुदे अभिजुक उत्थापन करा कुछ कर्म द्वारा और ये काजगुल्पूर्ण भाव कमानो जद बाह्य तो मन है दिक शब्दर दिका भलो क्यों आस भलो नयन क्यों जदि मन মাদ্বীপের সময় তিন রাখা ফরজ নামাজ এই তিন রাখাতে একটু অসুবিধা লাগে এটা নামাজ তো পড়া বেশি ভালো সোয়াব বেশি দেওয়া যায় সোয়াব পাওয়া যায় তাহলে আরেকটা রাখা বাড়িয়ে চায় দেখাত করে নেই এই মনে করে যদি মা চায় পড়তে চেষ্টা করে বা পড়ে তার সালাতি হবে না তার সালাতি বাতিল হয়ে যাবে অথচ এই এক রাখার সালাদ বাড়ালো एक रुकू बाढ़दा बढ़लोटो सब क्या ही पूरा सालादाई बिल कारण आल्ला साल निर्धारण रकत निर्दिष्ट कर सालाद जे समय जत रकपड़े तुकु हल साल ये सालाद नय শাসুরের ময়দানে একদল মানুষ সাউজে কাউসারের সামনে কাছে পানি পান করার জন্য যাবে আর সেখান থেকেই তাদেরকে দুজকের দিকে একটি টেনে নিয়ে যাওয়া হবে তখন রাসুল্লাহ আলাইসাল্লাম বলবেন এরা তো আমার সঙ্গী সাতিগণ তখন আল্লাহ পাকসুবাহ জানিয়ে দেবেন তুমি দুনিয়া থেকে চলে আসার পর তুমি যেই দিন মানুষের পালন করার জন্য রেখে এর মধ্যে তারা রদ বদল করেছিল পরিবর্তন পরিবর্তন করেছিল তখন রাসুল্লাহ সাল আলাইসাল্লাম এই সব লোকদেরকে বদুয়া করে তাড়িয়ে দিবেন সুখকানিমানা বাহাদি ওপর বর্ণনায় আছে সুখকান সুখকান লিমান বাদদালা বা আদি দূর হব দূর হব ওই সকল লোকেরা যারা আমার পরে দিনের মধ্যে পরিবর্তন পরিবর্ধন করেছ এইজন্য জন্য রাসুলুল্লাহ সাল্লু আলাইহাল্লামের অনুসরণ ইতেবা অন্ধভাবে করতে হবে শর্তহীনভাবে করতে হবে আর রাসুলের পরিপূর্ণ আনুগত্য অনুসরণটাই হল মূলত আল্লাহাদেশকম করার অধিকার কারণাই অনুরূপভাবে রাসুল উল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামের পন্তার উপর প্রতিষ্ঠিত থেকে পরবর্তী সময়ে মুসলিম জামার এমারতের দায়িত্ব যাদের উপর থাকবে তাদেরও আনুগত্য করাটা একইভাবে ফরজ তবে পরের আনুগত্য আমিরের আনুগত্য শর্তহীন নয় অন্ধভাবে নয় আমিরের আনুগত্যের ব্যাপারে একটি শর্ত হল সেটা হলো ভালো কাজের ক্ষেত্রে আমিরের আনুগত্য করতে হবে আমি যদি কোনো পাপ কাজের আদেশ করে আল্লাহর হুকুম পালন করতে নিষেধ করে সেক্ষেত্রে আনুগত্য করা যাবে না আলী আসালাম বলেছেন সষ্টার না করে সৃষ্টির কোনো আনুগত্য নেই রাসুলল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের আনুগত্যের ভিত্তিতে যেই এমারত তার জামাকে পরিচালনা করে সেই এমারতের অধীনে বায়াতের বন্ধনে আবদ্ধ হয়ে জামাত গুপ্ত থেকে নিজের জীবন পরিচালনা করাটা হল ফরস বিচ্ছিন্নভাবে জীবন জীবনযাপনের কোনো অনুমতি কোনো মুমিনকে দেওয়া হয়নি رسول الله صلى الله عليه وسلم بولی بخمس والله أمرني بهن الجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله ومن خرج من الجماعة قید شبر فقد خلع عن عنقه رفقت الإسلام حتى يراجع ومن دعا بدعو الجاهلية আদেশ প্রদান করেছেন আমি সেই পাঁচটি বিষয়ে তোমাদেরকে আদেশ প্রদান করছি এক তোমরা সকলে জামাতবদ্ধ থাকবে দ্বিতীয় তোমরা আমিরের কথা মনোযোগ দিয়ে শুনবে তৃতীয় আদেশ আমিরের আনুগত্য করবে চতুর্থ হিজরত করবে পঞ্চম আল্লাহর ফতেজি হাব করবে যেই ব্যক্তি জামাত থেকে আধা পরিমাণ দূরে সরে যায় সে তার গলা থেকে ইসলামের রশিটাকে কুলে ফেলে দেয় जतक जमाते से फिर आसे व्यक्ति जाहलियात आहवान कर जहां खुर पचा दुर्गंध युक्त आवर्जना तक सहबाई कराम रज्लाहुम प्रश्न करलि ओ व्यक्ति সালাত আদায় করে এবং সিয়াম পালন করে তথাপিও কি সে জাহান্নামের সেই আবর্জনা হবে রাসুল্লাহ সাল্লু আলাই্লাম বললেন যদি সে সালাত আদায় করে সিয়াম পালন করে এবং নিজেকে মুসলিম মনে করে তথাপিও সে ওই জাহান্নামের সেই পর্চা আবর্জনাই হবে রাসুল্লাহ সাল্লাহ আলাই এই হাদিসটিতে স্পষ্ট করে মুসলমানদের জীবন যাপনের জন্য একটা নির্দেশনা দিয়েছেন যে মুসলমানদের বিচ্ছিন্ন থাকার কোনো অনুমতি দেওয়া হয়নি জামাতবদ্ধ থাকতে হবে আমিরের বায়াতের বন্ধনে আবদ্ধ থাকতে হবে বিচ্ছিন্ন থাকার কোনো অবকাশ নাই মনোযোগ দিয়ে শুনতে হবে এবং মানতে হবে প্রয়োজনে হিজরত করতে হবে সর্বাবস্থায় জিহাদ করতে হবে আল্লাহর পথে রাসুল্লাহ সাল আলাই আরো নির্দেশনা হল তিনি বলছেন মন খালু আনিলা জাহিলিয়া যে ব্যক্তি তার আনুগত্যের হাতকে সরিয়ে নিল এবং জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল অতপর সে মারা গেল সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করল রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম বায়াত থেকে বিচ্ছিন্ন হওয়া এবং জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করাটাকে জাহিলিয়াতের মৃত্যু বলে ঘোষণা করেছেন এই জন্য সকল মুমিন সকল মুসলিমের জন্য একটা অপরিহার্য জামাতবদ্ধ থাকবে আমিরের বায়াতের অধীনে আবদ্ধ থাকবে আর সেই জামাত সেমা আজ এর মূল উদ্দেশ্যটা কি আল্লাহর প্রতি জিহাদ করা এমন জামাতের বন্ধনে থাকবে যেই জামাত জিহাদ করে আল্লাহ বিনের বিজয়ের জন্য সেই জিহাদের উদ্দেশ্যে এই জামাতের প্রয়োজন সেমাহাতের প্রয়োজন হজরত উমর রবিআ বলেছেন লাসলামা ইমা আতিমার ইমারত ইন জামাত সারা ইসলাম নেই আর আমির ছাড়া জামাতও নেই আর আনুগত্য ছাড়া আমিরও নেই তাহলে একটা অপরিহার্য বিষয় মূল ইউনিট যেটা সেটা হল আনুগত্য আনুগত্য থাকলে আমির থাকবে আমির থাকলে জামাত থাকবে আর জামাত থাকলে ইসলাম থাকবে তাহলে মুসলিম থাকার জন্য মুসলিম হওয়ার জন্য অপরিহার্য হল জামাতবদ্ধ হওয়া আর আমির ছাড়া জামাত হয় না और अमिर जत कौ पर्यत आनुगत्य ना था शर्त सपेक्षे एक एमन भावे जड़ित एक अवर्तमानलुप्त हो जाए मूल नीति हल ईदा फरत फल मसरूथ जख कर्त शा जदि विलुप्त हो जाए विषय जो शर्त होता है से विषय जमन सालपरजू हल शर्त अजु मूल उद्देश्य नये उद्देश्य सालाप सलाप सही हर जपरिहार्य शर्त हल अजु जदि क्यों अजु ना तलाप हो কারণ অজু হল শর্ত যখন সে শর্ত ছেড়ে দিল তার শর্ত নাই বা উজু করেছিল উজু চলে গেছে তাহলে তার শর্ত বিচ্ছিন্ন হয়ে গেল এই জন্য তার সালাতো হবে না কারণ সালাতের জন্য অজু হল শর্ত এই জন্য প্রতিটি বিষয়ে এই হাদিসের মধ্যে আমরা দেখি শর্তের সাথে জড়িত एक विलुप्त अपर सबगप्त क्यों जाम ना थके से मुसलमाना जमत हो जमतरिहार एक रसुल्लम मैदान तुम्हारा तीन जन लुको थो एक के बनिए नाओ विच्छिन्न थोड़ा सूझ ইসলামে দেওয়া হয়নি অনুরূপ ভাবে জামাত আছে আমিও আছে কিন্তু আনুগত্য করার মতো কেউ নাই বা যারা আছে কেউ আনুগত্য করে না তাহলে আনুগত্যের শর্ত বাতিল হওয়ার সাথে সাথে আমিরের শর্ত বাতিল হয়ে যাবে আমির নাই আনুগত্য যেহেতু নাই আমিরের আর প্রয়োজন নাই আর আমির যদি না থাকে তাহলে জামাতও থাকবে না আর জামান না থাকলে মুসলিমও কাটা যাবে না রাসুল্লাহ সাল্লাহ আলাই উন্নতি মুসলিমার জন্য সুস্পষ্টভাবে যে নির্দেশনাগুলো দিয়ে গেছেন সেই নির্দেশনাগুলো রাসুল উল্লাহ সালু আলহিহাসাল্লামের পক্ষ থেকে সরাসরি সহিভাবে বিশুদ্ধভাবে এগুলো লিপিবদ্ধ আছে যেগুলো আমরা এখন জানতে পারি রাসুল্লাহ সালু আলাইসাল্লাম আরো বলেছেন كانوا بانو اسرائيل تفسه الانبياء اذا هلك نبي فخلفه نبي وانا نبي لا نبي بعدي سيكون خلفاء فيكسرون ولا ماذا تأمرن يا رسول الله صلى الله عليه وسلم ولا فأوفوا ببيعة الأول فالأول বলছেন বোনের মধ্যে বন ইসাইলের মধ্যে নবুতের ধারাবাহিকতা ছিল বনি সাহেবের মধ্যে নবুয়তের ধারাবাহিকতা ছিল नबी मारा गलाष होतेंक नबी और नबी जरारे नबी नई तबारे खलिफा हबें तरह संख्या होनेक साहब प्रश्न करल जो खलिफार संख्या अनेक हो बे? সেই সময়ে আমাদের প্রতি আপনার কি নির্দেশ তখন তিনি বললেন তোমরা প্রথম জনের বাইয়াত পূর্ণ করবে প্রথম জনের পরে যিনি প্রথম হবেন তার বায়াত পূর্ণ করবে এবং তোমাদের সাধ্য অনুযায়ী তাদের বায়াতের পরিপূর্ণ হক আদায় করবে তোমাদের প্রয়োজনগুলো আমিরের কাছে নাছে চেয়ে আল্লাহর কাছে তাইবি তোমাদের সকল অভিযোগগুলো আল্লাহর কাছে আমিরের দুশ ত্রুটির দিকে তাকাবে না কারণ আল্লাহ তাকে যে এমারতের দায়িত্ব দিয়েছেন আল্লাহই তাকে ব্যাপারে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন এখানেও বাইয়াতের একটা নীতিমালা পেশ করা হয়েছে বনি সইদের নবুয়তের যে ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতা শেষ হয়ে গেছে রাসুল উল্লাহ সাল আলাইসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটেছে কিন্তু পরে খলিফার শুধুমাত্র সুযোগ আছে কিন্তু সেই খলিফার এটা আগ বা আনুগত্যটা प्रथम पूर्ण कर प्रथम पर हारावाहिक भाव प्रथम प्रथम हलन एर परलें जिन्हें प्रथम हलन धारावाहिक भाव तुम्हारे वाय तुम्हारा पूर्ण कर তোমাদের সাজ্য অনুযায়ী আনুগত্যের পূর্ণ হক আদায় করবে অপর বর্ণনায় একটা আরেকটু কথা বাড়ানো আছে সেটা হল আল আমিরা আখার। যদি তোমাদের আমিরের সাথে এমারতের দাবি নিয়ে ঝগড়া করতে দ্বিতীয় জন এসে হাজির হয় তোমরা দ্বিতীয় জনের গড়দান উড়িয়ে দেবে মুসলিম জামাতকে হেফাজত করার জন্য সকল প্রকারের তাসারাক বিচ্ছিন্নতা থেকে হেফাজত করার জন্য সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যদি কেউ স্পষ্ট হাদিসের বিপরীত নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে তাফাররাকের পথে যেতে চায় সে কুফরি করল আর এই তফার কাজটা শুধু করে ইহুদি ক্রিস্তান তোমরা তাদের মত হইও না যারা तर सुस्पष्ट दलिल प्रमाण इसे जाओ विभिन्न मतभेद करा विभिन्न दले विभक्त तुम्हारा तर हई ना साहबरा प्रश्न करल रसुल्लाम के सकल लोक इहुदी नासारा कारा इहुदी नासाराई हल एम তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ এসে যাওয়ার পর তারা প্রথম নিজেদের মধ্যে সৃষ্টি করেছে মতভেদ সৃষ্টি করেছে বিভিন্ন বিষয়ে সৃষ্টি সৃষ্টি করেছে। আর করে আলাদা রাখ করেছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তোমরা তাদের মতো হইও না উলা ইকালাহজাবুন আজইম এদের জন্যই রয়েছে বড় ধরনের শাস্তির ব্যবস্থা যারা তাফার করে বিচ্ছিন্ন হয় मुस्लिम जाम मध्य फसाद सृष्टि करते चेष्टा जहान नामी और जहां तरह रीड़ा मुस्लिम जामा के हेफाजत करुगत्य निर्देशना दिए आल्ला आनुगत्य रासुलर आनुगत्यरपर আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্যের অধীনে ওই মানদণ্ডের ভিত্তিতে আমিরের আনুগত্য এটা স্বতন্ত্র কোনো আনুগত্য নয় মূলত এটা আল্লাহ এবং আল্লাহ রাসুরেরই আনুগত্য এই জন্য সেই আনুগত্যটা হবে আল্লাহর নির্দেশিত পথে রাসুল উল্লাহ সাল্লাই সাল্লামের প্রদর্শিত পথে এখানে নিজেদের পক্ষ থেকে কোনো কিছুই নতুন নতুন পন্থা আবিষ্কার করা যাবে না উদ্দেশ্য হল দিনে হকের বিজয় আর বিজয়ের জন্য অপরিহার্য হল জিহাদ দুনিয়ায় চিরকালী এমন অবস্থা ছিল যখনই শয়তানি শক্তি দুনিয়ায় তার রাজত্ব প্রতিষ্ঠিত করেছে আল্লাহ নবী এসে সেখানে তাদেরকে দিয়েছেন দাবা দিয়েছেন এমনিটি তাদের রাজত্ব ছেড়ে দিয়ে ওনাকে সেই বসিয়ে দিয়েছে যে আপনার নবোত অনুযায়ী যেভাবে আল্লাহ আদেশ করেছেন সেইভাবে চালান এমন কখনো হয়নি কুফ্ফার শক্তি অকভ্যভাবে সে আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল আর সেই আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছিল যেই কুফ্ফার শক্তি তাদের মোকাবিলা করে तर जुद कर जिहद कर तक के पराभूत पर दिन हकर विजय कराई नबीर दायित्व एका एका क्यों आहवाना सफल होते जमत अपरिहार्य आजकल दुनिया सकल कूफ्फार शक्तिबद्ध दुनिया कुफ्फार शक्ति ओक्यबद्ध से ही कूफ्फार शक्ति दुनिया के निर्मल कर দিনে হক ইস্তামকে বিজয়ী করার জন্য সুসংগঠিত একটা বাহিনীর প্রয়োজন এমন একটা জামাতের প্রয়োজন যেই জামাত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রতিষ্ঠিত সেই জামাতের আদর্শ অনুযায়ী নিজেদেরকে গড়ে তুলবে রাসুল্লাহ সাল্লু আলাইহ্লাম যেইভাবে সাহবা এখ রাম রাজু আল্লাহ তালাহুমদেরকে গড়ে তুলেছিলেন তাদের ইমানের মানদণ্ড तर अमलर मानदंड जिहर मैदान तेजर गान माल दिए सन्तुष्टई जी तहद वरण कर निजे जीवन सकल सम्पदगुलू अर्जनगुलू जिहर पथे बिली दिए कक्का निर्दिधाधर वरिष्ठ इमान अदिकारी एकदल मुमि प्रयोजन তারা যেইভাবে রাসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে নিজেদের আনুগত্য পেশ করেছিলেন তিনি যখন যে আদেশ করতেন তাদের জন্য যত কষ্ট করি হোক না কেন নির্দিদায় তারা সেই আদেশগুলো মেনে নিতেন তাদের জীবনকে তারা রাসুলের সামনে পেশ করে দিতেন এখানে নিজেদের পক্ষ থেকে তারা কখনো কোনো প্রকারের মতভেদ করেননি করেন নি। ওই আদর্শটাকে মডেলটাকে সামনে রেখে এমন একটি জামাতের প্রয়োজন যাদের মধ্যে কোনো ধরনের একতলাফ মতভেদ থাকবে না পারস্পরিক সম্পর্ক হবে রুহামার ভিত্তিতে রিদ্রতাপূর্ণ থাকবে সম্পর্ক একে অন্যের সাথে সম্পর্কটা এমন হবে বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা দেহ হলেও মনে হব একটি দেহের মতো শরীরের একটি অঙ্গ বেতা পেলে যেমন সারা শরীর অনুভব করে একজন মুমিন কষ্ট পেলে সকলেই যেন একইভাবে তার কষ্টটা অনুভব করে এই ধরনের ঋদ্ধতাপূর্ণ সম্পর্কের ভিত্তিতে একটি আদর্শ জামার প্রয়োজন এমনইভাবে একটা আদর্শ জামাত হওয়া দরকার এমারত এবং আনুগত্য এই মানের হওয়া দরকার আর সর্বোপরি জিহাদের জন্য যত প্রকারের ত্যাগ এবং কুরবানি দরকার সেই কুর্বানির জন্য নিজেদেরকে পেশ করার মতো সেই বলিষ্ঠ ইমানের অধিকারী হওয়া দরকার এমন একটি জামা যদি হয় তাহলেই শুধুমাত্র এই কুফ্ফার শক্তির বৃত্তি চুরমার করা সম্ভব হবে ইনশা এই জমিন আল্লাহর আর এই জমিনের বৈধ প্রতিনিধি খলিফা হলেন ইমানদারগণ কুফ্ফারগণ হল শুধুমাত্র এই জমিনই অবৈধ দখলদার এই জমিনে তাদের কোনো অধিকার নেই এদেরকে এই জমিন থেকে উৎক্ষাপ করা নির্মূল করা এদেরকে এই দুনিয়ায় লাঞ্ছিত অপমানিত করে পর্যুদস্ত করে তাদেরকে দমন করে রাখা এটা হলো ইমানদারের কাজ আর ইমানবারগণ যখন সেই কুফ্ফার শক্তিকে অক্লাদ্যভাবে তাদেরকে পরাভূত করবেন পরাজিত করবেন নির্মূল করবেন তখন সকল মুমিন আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহর দিনের পথে চলা তাদের জন্য সহজ হয়ে যাবে সকল ইমানদারদেরকে আল্লাহর পথে চলার পথ সহজ করে দেওয়ার জন্য আজ জিহাদ করা সকল মুমিনের জন্য অপরিহার্য এটা ফরজা আইন এটাকে থেকে কেউই কোনভাবে নিজেদেরকে মুক্ত রাখতে পারে না আল্লাহ সুবাহা হত আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা পরিপূর্ণভাবে ইমানের অধিকারী হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্যের ভিত্তিতে জামাতের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখে দিনে হকের বিজয়ের জন্য পরিপূর্ণভাবে নিজের গান মাল দিয়ে জিহাদের জাপিয়ে পড়তে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. মোহাম্মদানিক দিন রকু খাফিজিন اللهم ارحمنا فإنك خیر الراحمين اللهم وفقنا لما تحب وترضى اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اعز الاسلام والمسلمين وغذل الكفرة والهنود والنصار واليهود والمشرکین والمنافقين والمرتدين والملحدين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خذلهم اللهم خالف بين كلماتهم اللهم ذل اقدامهم اللهم الق الرعب في قلوبهم اللهم انا نجعل ك في نحورهم রিন্ন কংক সমিমা في কংক العظيم রহিম বার কাল والذكر হকিম